وَتَبِيبَنَا وَتَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ الَّذِي يَرْسَلَهُ إِلَى كَافَةٍ لِلنَّاسِ بَشِيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا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 إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتذ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين النبي هريرة رضي الله تعالى أنه قال সদক ফুল ইন্ন কালা খ ثم يجيء السيام فيقول يا رب أنا السيام فيقول إنك على خير ثم تجيء الأعمال كل ذلك يقول الله تعالى إنك على خير ثم يجيء الإسلام فيقول يا رب أنت السلام وأن الإسلام فَيَكُولُ اللَّهُ تَعَلَىٰ إِنَّكَ عَلَىٰ خَيْتِ بِكَ الْيَوْمَ آخُذُ وَبِكَ اُعْتِي أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم ইনকামিদম মজিমারিক সিনা মোহাম্মদ আলি সিনা মোহাম্মদ কমা বারফালা স্যদিনা ইবরিমা আলি সৈনা ইবর কামিদম মজী মরদে মুসলমান তুমে তো হৃদ কি কসম হে মরদে মুসলমান তুমে তো হৃদ কি কসম ایک ہاتھ میں তীর ہے হাতে ہاتھ میں হাতে قوت بازو বাজু مگر قوت ইমা বাজু তে তদ কি হিসাম তে দেশ কী হমশিরা ম্যাদান দুশ্মনকে মুকিল তকবীর তহীদ কিমানত সিনু মে হমারা শা নে মটানা না মনশা আমারা চিনো অরব আমারা আফগান হমারা মুসলিম হে হম ওন হারা যাহা খুদা কি পত हमारी হামারা মুসল্লাহ শাহী তা ফৌজ হামারা হসন হসানা আমারা ফৌজ হে তোর কে মানাহি মহান রব্বুল আলমিনীর দরবারে লক্ষ কুটি শুক্র আদায় করছি জিনে আমাদেরকে পবিত্র জুমান নমাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআানে কারিমের তিন নম্বর ফার সুরায় মায়দ তৃতীয় নম্বর সুরায় মায়দ আল এমরানের তিন নম্বর আয়াত এবং পঁচাশি নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং হাফিজ ইমাদ উদ্দিন আপনি কাশির রহমতুল্লাহ লিখিত তফসিরের কিতাব তাফসির আপনি কাশির থেকে একটা আদিশও পড়েছি আয়াত দয় এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাফিক ইল্লাহ বিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে গরু ছাগল কুকুর বিড়াল অন্যান্য প্রাণী না বানিয়ে আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষের ভিতরে আবার হাজারো জাতি রয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন এক কবি বলেন আদেমি দাদা ই বাহ ফতমে তুমি আমাদেরকে মানুষ বানিয়েছ এটা তোমার জন্য অসংখ্য অগণিত শুকর দ্বিতীয় নাম্বার মানুষের মধ্যে আবার আমাদেরকে মুসলমান তুমি বানিয়েছ মান আবুদে কাজা গুস্তা আবুদ লুৎ আমরা যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম আমরা সকলে হিন্দুই থাকতাম ইউদি ক্রিস্টানের ঘরে জন্ম নিলে ইউদি ক্রিস্টানই থেকে যেতাম পৈতৃক ধর্ম আমরা কোনো ছাড়তাম না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মানুষ বানিয়ে আবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কথি দান করেছেন আলহামদুলিল্লাহ নাম্বার দুই आल्लाह रब्बुल आलमीन के इसलम धर्म मत चमत्कार एक धर्म ग्रहण करार तौबिक दिए याओ आल्लर जो असंखवन सुगर पृथिवीर मध्य जो धरण धर्म आविर घटे सब धर्म केनित इसलम धर्म ग्रहणजु्य धर्म मनोनीत धर्म सर्वसरा धर्म এবং চমৎকার একটি ধর্ম ইসলাম ধর্ম আপনারা সকলে জানেন আগেকার নবীদের ধর্মে যেমন ধরুন বনু ইসরায়েলে যদি কোনো গুণা তারা করত চুপে চুপে তখন তাদের গুনাহের লিস্ট তাদের গড়ের দরাজায় লিপিবদ্ধ হয়ে যেত কুদ্রুতিভাবে যত চুপে বসে সেই গুণা করে না কেন কিন্তু তার দরজায় তার নাম ঠিকানা সহ সব উঠে যাইত যে অমুকে অমুকে এখানে গুণা করেছে দেনা করেছে এই দোকান থেকে চুরি করেছে অমুকে সাথে সাথে ধরা পড়ে যেত কাপড়ে কোনো নাফাক লাগলে ওই কাপড় পবিত্র করার একটাই মাত্র মাধ্যম ছিল যে স্থানে নাফাক লেগেছে ওই স্থানটাকে কেটে ফেলতে হতো না কাটা ছাড়া কখনো কাপড় পবিত্র হতো না সাবান শেম্পু দিয়ে যত ভালোভাবে ধুইত না কেন এটা পবিত্র হতো না নাম্বার তিন কোন অঙ্গ দ্বারায় যদি আগেকার নবীদের ঘুনা করত তবা কবুল হওয়ার জন্য ওই অঙ্গটাকে কেটে ফেলে দেওয়া লাগে কিন্তু ইসলাম ধর্মে আমরা মুসলমানেরা যদি কোনো গুণা করি কোনো অঙ্গ দাঁড়ায় তাহলে তো কবুল হওয়ার জন্য আমাদের অঙ্গ কাটা লাগে না কোন কাপড়ে নাফাক লাগলে ওই কাপড়কে কেটে ফেলতে হয় না এবং চুপে চাপে গুণাগুললে কখনো আমাদের গুনাহের কথা যায় লিপিবদ্ধ হয় না আমার ভাইরা ইহুদি দরমে শনিবারে আগুন জ্বালানো নিষেধ ছিল হপ্তাকে দিন শনিবারে ইহুদি দরমে আগুন জ্বালানো নিষেধ ছিল যত সমস্যায় থাকুক না কেন ওই দিন আগুন জ্বালানো নিষেধ তার যদি বাত রান্নার প্রয়োজন হতো অথবা একজন রুগী মানুষ তার এখন চা খাওয়ার প্রয়োজন কি করতো সে বলেন আগুন জ্বালানো তো নিষেধ আর আগুন চা তো চা বা রুগীর খাবার কখনো তৈরি হতো না হয় না হইতে পারে না ইহুদি ধরমে শনিবারে যানবাহনে উঠে নিষেধ ছিল শনিবারে এটাও কিন্তু কম কঠোরতা নয় হঠাৎ আপনার শনিবার আছে একটা পুকুরা মেসে যে ঢাকা যাওয়া লাগবে কিন্তু আজকের তো যানবাহন ওটা নিষেধ আপনার জন্য খ্রিস্টান ধর্মে এবাদত করার জন্য ওদের উপাসনা লয়ে যাওয়া লাগত উপাসনা লয়ে অবাদত না করে অন্য অন্য কোথাও যদি এবাদত করা হতো সেটা গ্রহণযোগ্য হতো না কিন্তু আমাদের মুসলমান এবাদত করার জন্য আমাদের মুসলমানের উপাসনা লয় তথা মসজিদে আসতে হয় না একজন কৃষক জমিনে কাজ করতেছে মতো অবস্থায় যদি নামাজের আজান দেয় সে জমিনের আইলে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যায় একজন মানুষ পাহাড়ে বসবাস করে আজান শুনলে তাকে মসজিদে আসতে হতো না যদি পাহাড়ে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যায় হয় কি হয় না বলেন শুধু দাস রহমাত আলহামী শুধু দাস রহমাত আলহামী মসজিদে ওষোধ আল্লাহাক ইসলাম ধর্মকে কত সুন্দর একটি ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন ক্যি উমদা দিন তালিম হুক্রাজি ভাই হামে আল্লাহ ইসলাম ধর্মের মতো একটা চমৎকার ধর্ম আল্লাহাক আমাকে দান করেছেন এটা আল্লাহর জন্য বহু বড় শুকর আমার ভাইরা ইসলাম আমাদের পছন্দনীয় ধর্ম কেন ইসলাম ধর্ম আমরা কেন গ্রহণ করেছি তার মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে এক নাম্বার কারণ ইসলাম ধর্মে বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ব্যবধান নেই সকলেই সমান একই লাল না কালো নাকি সাদা নাকি গোরা নাকি সামলা এবং এ কি ওই গোত্রের না ওই গোত্রের উত্তর ফাড়ার না দক্ষিণ ফাড়ার এ ধরনের কোন বেদাভেদ ইসলামর মধ্যে নেই তার যার জ্বলন্ত প্রমাণ নামাজের কাতার একই স্বপ্নে খাড়া হাহমুদ আয়াজ না কই বন্দা রাহা ওর না কই বন্দা না আইনে লড়া ইমে আগার অস্তে নামাত ইসলাম ধর্মের মধ্যে বর্ণ গুত্রের কোন ব্যবধান নেই বরং সকলেই সমান হ্যাঁ তবে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় দামি ওই ব্যক্তি যেই তা অর্জন করে যে মুক্তা ইন্নাক্রমা কুমেন্ল হে আকুম আল্লাহর কাছে সবচাইটি প্রিয়কে যে মুখটা কি সম্বোধন করে বলেছেন হে আবুজর তোমার শ্রেষ্ঠত্ব কোন গোলামার মনিবের মধ্যে নয় দিয়ে নয় তোমার শ্রেষ্ঠত্ব কোনো গোলাম আর মণিপকে করা হবে না তোমার শ্রেষ্ঠত্বের মাপ হবে তাকুয়া যদি তোমার ভিতরে তাকুয়া থাকে তুমি যদি গোলামও হও তোমার দাম কুটি কুটি মণিবের থেকেও অনেক বেশি কমে তু আজ রঙ্গে খুব আলা আলাতরাজ কমে তু আজ রঙ্গে খুব আলাতরাজ কি মতে এক আস আসা আমরা কতায় আবেম্বরে বর্তর আসুন এ বা সদে আমার ভাইরা একজন গোলাম হয়ে যদি তার ভিতরে তাকুয়া থাকে তাহলে ওই গোলামের এক ফোটা অজুর পানি কুঠি কুঠি মনিবের কুঠি কুঠি বাচ্চার দেহের রক্তর চাইতে অনেক মূল্যবান কেন ওই গোলামের ভিতরে তাকুয়া রয়েছে এজন্য নাম্বার দুই সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলাম যে মূলনীতি এবং অবকাঠামো আমাদের সামনে আমাদেরকে দিয়েছে এমন মূলনীতি আর অবকাঠামো কোন ধর্মের মধ্যে নেই সংসার কিভাবে চালাতে হয় আমাদের কোরআন হাদিসে তার বিস্তারিত বর্ণনা আছে কি নাই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তার পূর্ণ বর্ণনা কোরআন এবং হাদিসের ভিতরে আছে মাতা পিতা সন্তানের সঙ্গে কি রূপ আচরণ করবে তার পূর্ণ বিবরণ দেওয়া আছে সন্তান সীতামাতার সঙ্গে কি রূপ আচরণ করবে তার বিবরণ ইসলামের মধ্যে দেয়া আছে স্বামী স্ত্রীর সঙ্গে কি রূপ আচরণ করবে স্ত্রী স্বামীর সঙ্গে কি রূপ আচরণ করবে ইমাম মুসল্লিদের সঙ্গে কি রূপ আচরণ করবে মুসল্লি ইমামদের সঙ্গে কি রূপ আচরণ করবে পূর্ণ বিস্তারিত বিবরণ ফুঙ্কেন ফুঙ্কুভাবে আমাদের এই ইসলাম ধর্মে দেওয়া আছে বিধায় ইসলাম ধর্ম জগতের সেরা এবং সর্ব শ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্য ধর্ম নাম্বার তিন ইসলাম তলোয়ারকে কি জোর সেই পহেলায়া বলকে আখলা কি জোর সে পহেলায়া ইসলাম কোন তলোয়ারের শক্তিতে এদেশে বিস্তার হয়নি বরং আখলাকের মাধ্যমে ইসলাম উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের বিকাশ ঘটেছে ইসলাম প্রচার প্রসার লাভ করেছে আমাদের মাঝে ইউদিদের সব চাইতে বড় আলেম আবদুল্লেবনে সালাম খ্রিস্টানদের সব চাইতে বড় আলেম আদি এবনে হাসেম কবিলি তামিমে দারি দেশের সালমান ফারসি রাহু তালান ইথিউপিয়ার বেলাল হাফসি রিয়াল রোমের সুহেব আম্মার রিয়াল্লাহ তালানু এরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি তলোয়ারের জুড়ে আসাম যে বসরা বেলাল যে হাব সুহাইব যে রুমে মক্কা আবু জাহাল আমার ভাইরা আপনারা বলেন হজরত ওমর রাজি আল্লাহ কালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কি তলোয়ারের ভয় বলেন না কেন তলোয়ারের ভয় সেতু ছিল সেরাবির আরবের মধ্যে তার আবার কিসের তলোয়ারের ভয় তাহলে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটাই তার প্রমাণ যে ইসলাম তলোয়ারের জোরে আসে নাই ইসলাম প্রচার প্রসার লাভ প্রসারিত হয়েছে বিস্তার লাভ করেছে একমাত্র আখলাকের মাধ্যমে হজরত খালেদিন অলিদ রজিয়াল্লাহ সালাম যিনি নিজে একাই এক হাজার কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম ছিলেন যার উপাধি খালেদ সাই সাইফুল্লাহ যাকে বলা হতো আল্লাহর তরবারি এই খালেদ সাইফুল্লাহ কি তলোয়ারের বয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরতা হজরত হামদার হজরত হামদার তার কলিজাকে দেহ মোবারক থেকে বের করে দাঁত দিয়ে চিবিয়েছেন এবং উনার দেহের প্রতিটি অঙ্গ হাত কান নাক ইত্যাদিকে হার বানিয়ে গলায় জুলিয়েছেন হিন্দা ইসলাম ধর্মগ্রহণ করেছে এই কি তলোয়ারের জন্য ইসলাম ধর্মগ্রহণ করেছে পশ্চিমকালেও না ইসলাম আখলাকের মাধ্যমে একমাত্র এই দুনিয়াতে প্রচার প্রচার লাভ করেছে না হলে আপনারা বলেন এই যে চীনে রাষ্ট্রীয় গণনা অনুযায়ী সরকারি গণনা মতে চীনের দশ কোটি মুসলমান আর বেসরকারি গণনা মতে চীনের তিরিশ কোটি মুসলমান বর্তমানে যেমনিভাবে চীনে ইসলামের দাওয়াত নিয়ে ঢুকা নিষেধ এটা আল্লাহ নবীর যুগে নিষেধ ছিল আল্লাহ নবীর যুগে যখন নিষেধ ছিল তাহলে এত কুটি মুসলমান সেখানে কি ব্যব হয়েছে কার প্রভাব হয়েছে ইতিহাস সাক্ষী দুইজন সাহাবি ওরা ব্যবসার নিয়তে চীনে ঢুকেছে এবং করেছেও ব্যবসা ব্যবসার নিয়তি ঢুকে করেছেও ব্যবসা কিন্তু এই দুইজন সাহাবির লেনদেন আমল আখলার চরিত্র এত সুন্দর ছিল মহামালা মহাসারা এত সাব ছিল এদের আখলা আর মহামালা মহাসারা দেখে লক্ষ লক্ষ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে ইসলাম তলোয়ারকে জোর সে পহলা বলতে আখলা কি জোর সে ইসলাম পহলায়া এই আল্লাহ আল্লাহ রবীন্দিন বলেছেন ইমনা দিনা ইন্দা ইসলাম আল্লাহর নিকট মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম कथा खूब ख्याल करी बुझभन आयी आल्लर निकट ग्रहण मनोनी धर्म इस विस्तारित आलोचना करल्लर निकट इसलम धर्म क्या मनोनीत ग्रहणजुग्य धर्म इसलम धर्म छाड़ा एक दुनिया जत धर्म हम देखते पब धर्म दुई प्रकार এক ধরনের ধর্ম মানুষের হাতে গড়া বানানো ধর্ম আর কিছু ধর্ম পায় আল্লাহ দেওয়া ধর্ম মানুষের গড়া বানানো ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম গৌতম বৌদ্ধ সে তার মঙ্গড়া ভাবে নিশ্চয় কি নিজে একটি ধর্ম আবিষ্কার করে নাম দিয়েছে তার বৌদ্ধ ধর্ম এটা তার মঙ্গড়া বানানো ধর্ম নাকি আল্লাহ দেওয়া ধর্ম তার বানানো ধর্ম আর ইহুদি ধর্ম এটা আল্লাহ দেওয়া ধর্ম খ্রিস্টান ধর্ম এটা আল্লাহ দেওয়া ধর্ম আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাহ সাল্লা মাধ্যমে তার অম্মদকে ইহুদি ধর্ম দান করেছেন এবং হজরত ঈসা আলাহ সাল্লা সাল্লামের মাধ্যমে তার অম্মদকে খ্রিস্টান ধর্ম দান করেছেন তাহলে ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এটা আল্লাহর দেওয়া ধর্ম এই কথা বুঝছেন কিনা এখন প্রশ্ন হল ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম যখন আল্লাহর দেওয়া ধর্ম তাহলে এই দুইটি ধর্ম আল্লাহর নিকট মনোনীত নয় কেন গ্রহণযোগ্য নয় কেন যেটা আল্লাহ দিয়েছেন এটা আবার আল্লাহর নিকট কেন মনোনীয় ন মনোনীত নয় তার দুইটি কারণ একটি কারণ হল ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এগুলো মেয়াদ উত্তীর্ণ ধর্ম এই ধর্মগুলোর মেয়াদ শেষ যেমন ধরুন যারা ওষুধ বিক্রি করেন আপনাদের ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে যে এই ওষুধটি কতদিন চলবে কতদিন বিক্রি করা বৈধ হবে ওই এক্সপায়ারেট শেষ হওয়ার পরে এটা বিক্রি করা অবৈধ ঠিক আল্লাহ রব্দুল আলমিন ইহুদিদেরকে ইহুদি ধর্ম দিয়েছেন এবং খ্রিস্টানদেরকে খ্রিস্টান ধর্ম দিয়ে ওদেরকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে তোমাদের এই ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম ততদিন পর্যন্ত চলবে যতদিন মোহাম্মদে আরবি আসবে আর যখনই মোহাম্মদে আরবি আসবে তখন তোমাদের এই ধর্ম আর খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ এটার ডেট কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা আর চলবে না আমার ভাইয়ের এক কবি বলে রাতে মে রাত মা ফিল মে হারিয়ে মা বারা গরমে থা শুভ ককুর শির জুন একলা তোমাত রাতের বেলায় দেখবেন চাঁদের কি বাহার তারকার কি বাহার ওরা ভাবে যে ওরাই পৃথিবীকে আলোকিত করছে কিন্তু পরের দিন সকালে যখন পূর্ব আকাশে সূর্য দিতে হয় তখন এই চাঁদের বাহার আর তারকার বাহার কি থাকে না ওরা লেজ গুটিয়ে পালিয়ে যায় তখন প্রভাব চলে একমাত্র সূর্যের প্রভাব ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দুনিয়াতে আসার আগে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মের প্রভাব ছিল চাঁদ এবং তারকার মতো কিন্তু ইসলাম ধর্ম যখন উদিত হয় ইসলাম ধর্ম উদিত হওয়ার সাথে সাথে বাকি সব ধর্মের বাতি নির্বাসিত হয়ে যায় এর থেকে এটা অকার্যকর তখন ইহদু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এদেশে কি চলে না এটার ডেট শেষ দ্বিতীয় নম্বর কারণ আল্লাহর দেওয়া ধর্ম তারপরও আল্লাহর কাছে এটা মনোনীত নয় কেন ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম বর্তমানে বিকৃত ধর্ম আল্লাহ আল্লাহাদ যেভাবে ইঞ্জিল দান করেছেন এবং যেভাবে মুসার সালামর উপর তাউরাত নাজিল করেছেন ওই তাওরাত আর ইঞ্জিল যেভাবে আল্লাহর নাজিল হু বহু বর্তমানে ওইভাবে নেই বরং ওটাকে কি করেছে প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থ মতো তার কাছে যে জিনিসটা ভালো লাগতো সেটাকে রাখতো যেটা তার কাছে ভালো লাগতো ওটাকে কেটে দিয়ে নিজ মন গড়া পাবে তারা কি এই তোর লিপিবদ্ধ করেছে তাহলে এগুলো হচ্ছে বিকৃত ধর্ম বিকৃত ধর্ম হওয়ার কারণে এই ধর্মগুলো আল্লাহর নিকট মনোনীত ধর্ম নয় মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম ইসলাম আল্লাহ ফাকুল নয় বলেন অমাইয়াবে ইসলাম ধর্ম ছাড়া যে ব্যক্তি অন্য ধর্ম খুঁজবে এবং সেই ফরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে আমার ভাইরা এ আয়াতের প্রসঙ্গে তফসিরে কাসিরের মধ্যে আল্লাহ মায়ের আবুদ্দিন এপনে কাশির রহমতুল্লাহ আল্লাহ একটি হাদিস এনেছেন কালকে আমাদের ময়দানে সব আমল আল্লাহর দরবারে আসবে সর্বপ্রথম নামাজ এসে বলবে হে আল্লাহ আমি নামাজ আল্লাহ পাক বলবেন ইন্দ ঠিক আছে তুমি কল্যাণের উপর থাকো সদকা এসে বলবে হায় আল্লাহ আনা সদগা হায়াকুল ইন্নাকা আলা খাইদ আল্লাহ পাক বলবেন তুমি কল্লানের উপর থাকো রোজা এসে বলবে আনার সিয়াম আল্লাহাক বলবেন ইন্ আল্লাহ তুমি কল্যাণের উপর থাকো এভাবে সব আমল আল্লাহর কাছে এসে ধরনা দিবে সর্বশেষ আল্লাহর কাছে আসবে ইসলাম ইসলাম এসে বলবে ইয়া আল্লাহ সালাম আনাল ইসলাম আয় আল্লাহ আপনে সালাম আল্লাহের একটি গুণবাচক নাম কি আয় আল্লাহ আপনে সালাম আমি ইসলাম সালাম আর ইসলামের মধ্যে ব্যবধান একটা মাত্র আলিম কথা বুঝতেছেন কিনা সালাম আর ইসলামের মধ্যে ব্যবধান কি একটা মাত্র আলি পায়াল্লাহ আপনি সালাম আমি ইসলাম আল্লাহ বলবেন তুমি কল্যাণের উপরে থাকো তবে তবে স্মরণ দেখো আজকে তোমাকে দিয়েই ফয়সলা করা হবে হে ইসলাম আজকে তোমাকে দিয়েই ফয়সালা করা হবে যে ব্যক্তি তোমাকে বুকে ঝড়িয়ে ধরে রেখেছে সেই হবে আজকে সফল আর যে ব্যক্তি তুমি ইসলামকে দুনিয়াতে প্রত্যাখ্যান করেছে সে আজকে আমার দরবারে তার কোনো কি সফলতা নেই সে আজকে ধ্বংস হবে আমার ভাইরা ইসলাম সর্বসেরা ধর্ম এটা শুধু আল্লাহর কথা নয় বিজাতি যারা ওরাও ইসলাম ধর্মের সত্যতা স্বীকারোক্তি তারা দিয়ে গেছেন আবু তলেব আল্লাহর নবীর চাচা ছিল আল্লাহর নবী যখন ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে আবু তলেবের কাছে গিয়েছেন আবু তাহলে কি বলেছে ফাদা ও তানি ও আলিম তু আন্না কাুন ওলা কদ সদা কথা আমি না আবু তাহলে বলেছে বাতিজা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমি জানি তুমি একজন সত্য নবী ও আলিম তো আমি তুমি একজন সত্য নবী ও তোমাকে সত্যবাদিতার কারণে আরবের লোক তোমাকে মোহাম্মা দিন বাতিজারে আমি এটাও জানি যে দিনে মোহাম্মদ তোমার আনিত ধর্ম ইসলাম ধর্ম মিন খয়রে আলিয়া নীলবারিয়াতে দিনা এই পৃথিবীতে যত ধর্মের আবির্ভাব ঘটেছে সব ধর্ম থেকে তোমার আনিত ধর্ম ইসলাম ধর্ম কে বলেছে কথাটা আবু তলে সে কাজ ছিল কিন্তু সেই এই কথা বলতে বাধ্য হয়েছে যে এই পৃথিবীর ভিতরে সর্বসেরা ধর্মের নাম কি ইসলাম এটাই হচ্ছে সর্বসেরা ধর্ম আমার ভাইরা আর এই ইসলাম ধর্মকে পৃথিবীর মানচিত্র থেকে মিঠি দেওয়ার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে বাতেল কাফের শক্তি সচ্চার বলবার তারা চেষ্টা করেছে এবং চেষ্টা বর্তমানে অধ্যাপতি তাদের অব্যাহত আছে আমি বলবো নাত্তিক তাদের কাফের গুষ্টি আর বেইমানেরা যত চেষ্টাই করে না কেন ইনশাআল্লাহ বুকের কাজা রক্ত দিয়ে হলেও এই পৃথিবীতে ইসলামকে আমরা টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ জাল হা কথাকাল বাতিল সত্য সমাগত সত্য অত বাতিল যত শক্তিশালী কিন্তু এদের যেহেতু একবারে কি তারা আমার ভাইরা তাদের এত মাথা ব্যথা কেন হিন্দুদের কেন এত মাথা ব্যথা আমাদের ইসলামকে নিয়ে বিরামত মুসলমানের দেশে হিন্দুদের এত বড় থেকে এসেছে আমাদের ইসলাম ধর্মকে আপনার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ধর্ম এটা হবে কিনা এ নিয়ে কেন তাদের এত মাথা ব্যথা আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এত ব্যথা তবে যত চেষ্টায় করেন এখন আল্লাহ ইসলামের ছাড়া প্রজ্জ্বলিত করেছেন কে नूरे शम्य ए एलाही को मिटा सीखता है कौन जिसका हामी है खुदा उसको मीटा सीखता है कौन चेरा गेरा केरा कसदम जोरे सस बुसुजत नू रेखुता है कुफुर की नू रेखुता है कुफुर की हरकते ये चेरा কবি বুঝায়না জায়গা ফুকু সেই চেরাজ কবি বুঝায় আনা জায়গা এই ইসলাম নামক বাতি দেখে দিয়ে কখনো নিবানো যাবে না যেহেতু এই চরাজকে যিনি প্রজ্জ্বলিত করেছেন তিনি সারা পৃথিবীর সেরা শক্তিশালী জাত ঠিক আমার ভাইরা সুরায় বুরুজ কেন অবতীর্ণ হয়েছে আপনারা সকলে জানেন हमें अति संक्षेपे हुजुरफाज सल्लाह आल्लम आबिर सत्तर बसर आगे खूब ख्याल करी सुनबे हुजूरफाजल्लाम आबिर सत्तर बस आगे यम देश अग्निपूजक बादशार नाम यूसुफ जुन आवास यूसुफ जुन आवास तशेपाशे डाइने बामे किसु गण किसु जदुकर बसबा करत এটা পৃথিবীর শুরুলগ্ন থেকেই তার প্রমাণ আছে যে রাষ্ট্রপ্রধান যত বড় ভ্রষ্ট আর যত বড় গুমরা হবে তার আশেপাশে থাকবে যত আউল ফউল নাস্তিক আলতুরা এটা পৃথিবীর শুরুলগ্ন থেকে তার প্রমাণ সেই ইউসুফ আওয়াজ তার আশেপাশে থাকতো জাদুঘর আর গণকের গোষ্ঠীরা একজন গণক ইউসুফুন আওয়াজ বাচ্চাকে ডেকে বলেছে যাব না আমার তো যাওয়ার সময় বনিয়ে এসেছে আমার হায়াত প্রায় উড়িয়ে এসেছে আমি চলে যাব তবে এই জাদুবিদ্যা তো দুনিয়াতে চালু থাকা লাগবে তা আপনি একজন মানুষ নির্বাচিত করিতেন বাচ্চাকে বলতেছে ওই গণকে যা আপনি একজন মানুষ নির্বাচিত করিতেন ওকে আমি জাদুকরিবিদ্যা আমি তাকে শিক্ষা দেব তখন ইউসুফ জুন আওয়াস ওই অগ্নিপুজক বাচ্চা আব্দুল্লাহ বিন তামের নামে একজন লোককে ঠিক করে দিয়েছে যে তুমি ওই গণকের কাছে গিয়ে জাদুবিদ্যায় শিখবে গণকবিদ্যায় শিখবে তুমি তো আব্দুল্লাহ বিন তামের গণকের কাছে আসার পথে একজন ফাদ্রির সাক্ষাৎ হয় একজন ফাদ্রির আক্তানার সামনে দিয়ে আসতে হয় ফাদ্রি হচ্ছে খ্রিস্টানের বড় আলমকে ফাদ্রি বলে ওই যুগে খ্রিস্টান ধর্ম রহিত হয়নি তখন খ্রিস্টান ধর্ম কি ছিল চালু ছিল আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান ফাদরি দরবারে বসে তার আলোচনা শুনতো তার আওয়াজ শুনতো শুনতে শুনতে মুগ্ধ হয়ে সেই লোকটা ওই ফাদরি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে তো সে তো যাইতো যে গণকের কাছে প্রতিমধ্যে না ওই খ্রিস্টান ফাদরির কাছে কিছু সময় কাটাইত তো গণকের কাছে যাইতো একটু দেরি হইত কেন দেরি হইত যেহেতু ফতে খ্রিস্টান আলামের কাছে সময় কাটাইত এর জন্য ওই গণক তাকে পিটাই পিটাইত যে তুমি আসতে এত দেরি হয়ে গেল। আবার ওই গণকের কাছ থেকে যাওয়ার পথে আবার কিছু সময় বসত বাড়িতে যাইতে আবার দেরি হতো তো বাড়ির লোকেরা ওনার ফ্যামিলির লোকেরা আবার ফিটাইত তাকে লোকটা বারে বার শুধু পিটে খাইত শুধু যাই হোক তার কোফাল ভালো যেহেতু একজন আলেমের সংস্রমে ছিল এজন্য আলেমের প্রভাবে প্রভাবান্বিত হয়েছে ইসলাম ধর্ম কি করেছে গ্রহণ করেছে আল্লাহ পাক তাকে একটা মজাদা আর একটা কারামত তাকে দান করেছে কি কারামত আবদুল্লাহ বিন তামের এক পথি যাচ্ছিল যাওয়ার সময় দেখল অনেকগুলো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে ওদের সামনে একটি বাঘ বাগের কারণে ওরা সামনে অগ্রসর হতে পারতেছে না তখন আব্দুল্লাহ বিন তামের একটি পাথর হাতে নিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ যদি ফাদ্রির ধর্ম সত্য হয় যে ধর্মটি আমি গ্রহণ করেছি তাহলে তুমি এই কঙ্করের উচিলায় এ বাঘটাকে মেরে ফেলো আর যদি ও গণকের ধর্ম কি হয় সত্য হয় তাহলে তুমি বাঘকে মেরো না এই কথা বলে যখন দিলটি নিক্ষেপ করেছে আব্দুল্লাহ বিন তামের সঙ্গে সঙ্গে বাঘটি মৃত্যুবরণ করে মারা যায় তার এই কারামতি দেখে পুরা এলাকাতে এটা নিয়ে কি আলোচনা শুরু হয়েছে তার একটা বুজুর্গী যে ছেলে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছে ভাগ মরে গেছে এক ধর অন্ত লোক আব্দুল্লাহিন তামের কাছে এসে বলেছে হুজুর আপনি একটা ঢিল মেরেছেন ভাগ মরে গেছে আমি তো অন্তদীর্ঘদিন আমার দৃষ্টিশক্তিটি যদি দয়া করে একটা আল্লাহ দোয়া করি ফিরিয়ে দিতেন তো আব্দুল্লাহ বিন তামেরভাবে তার চোখে হাত দিলেন তার দৃষ্টিশক্তি চলে এসেছে এই ঘটনা যাইতে যাইতে ওই মজুসি অগ্নিপুজক ইয়ামনের সে বাচ্চার কাছে যায় যাওয়ার পরে বাচ্চা আব্দুল্লাহ বিন তামের এবং ওই ফাদ্রির বড় আলেম আর ওই অন্ধকে ডেকেছে তার দরবারে ডেকে ফাদ্রির আর ডেকে আপনার ওই যে উনার দরবারে ডেকে ফাদ্রিটাকে ফাদ্রি হত্যা করে ফেলেছে সাথে সাথে আর ছিল আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামের যে ছেলেটির কারণে এই ঘটনাটি ঘটে ওই ছেলেটাকে বলছে না তোমাকে না। তোমাকে নির্যাতন করে মারবো কিছু লোককে নির্ধারণ করে দিয়েছে যাও একে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপরে নিয়ে ওখান থেকে ছেড়ে দিবে এখন পাহের উপরে নিয়ে যাওয়ার পরে যারা ওই ছেলেটাকে ফালাইতে গেছে ওরা নিজেরাই পড়ে গেছে কিন্তু আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের উপরে বসে রয়েছে নিরাপদে আর কি আশ্চর্য ব্যাপার বাচ্চার তো মাথা খারাপ বাচ্চা বলছি ঠিক আছে না তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে মারতে হবে তখন কিছু লোককে নির্ধারিত করেছে যাও তাকে জাহাজের মাধ্যমে সমুদ্রের মাঝখানে নিয়ে ওখানে ডুবিয়ে মারবে তাকে কিন্তু আল্লাহর কি কারিশমা না সমুদ্রের মাঝখানে নেওয়ার পরে ওই যারা নেই চোরাই মরে গেছে কিন্তু আব্দুল্লাহ বিন তামের কি করে নাই মরে নাই বাচ্চা তো শুনে আরো মাথা খারাপ বহু চেষ্টাগুলো তাকে মারতে বাড়তেছে না পরে আব্দুল্লাহ বিন তামের একটা বুদ্ধি দিছে যে যা না যত চেষ্টাই করেন আপনি আমাকে মারতে পারবেন না তবে একটা বুদ্ধি আমি শিখে দিই আপনি আমার দিকে একটা তীর মারবেন মারার সময় বলবেন বিসমুল্লাহি রব্বি কি বলবেন তীর মারবেন আমার দিকে আর মারার সময় বলবেন বিসমুল্লাহ রব্বি মানে আল্লাহর নামে এই তীরিটা মারবেন এই তীর মারার সঙ্গে সঙ্গে ওই লোকটি মৃত্যুবরণ করেছে হাজার হাজার লোক সেখানে ছিল যেহেতু বিসমুল্লাহি রব্বি আল্লাহর নাম বলে তীর নিক্ষেপ করেছে তখন গিয়ে মারা গেছে এর আগে যত চেষ্টা করেছে বাচ্চাটাকে মারতে পারে নাই সুতরাং মানুষ বুঝতে পেরেছে যে আল্লাহ একমাত্র হক যেহেতু আল্লাহর নামে তীর মারার কারণে কি হয়েছে এ লোকটা মারা গেছে এই জন্য হাজার হাজার মানুষ এই ঘটনা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে আমার ভাইরা তো সে মজুসি বাচ্চা ইসলাম ধর্মকে নির্ধাপিত করার চেষ্টা করেছে পেরেছে পারে নাই তখনও পারে নাই এর পারে নাই इंशाला बर्तमान जो चेषा कर इसलाम धर्म के पृथ्वी मानचित्र देसलम बती करते हमारे अपन ततारी फितनार समय बागदादे प्राय तेरह हजार मद्रासा छर हजार इरकर बागदादे तारी लक्ष मुसलमान के एक दिन हत्या कर एक दिन दुई लक्ष मुसलमान के हत्या कर साढ़े तेरो हजार मा माशा गो कुरान शरीफर कपि गड़ब गगूरा संग्रह कर दाजला नदी ए नदी निक्षेप करताब छा नदी एवं फुरत नदी पानी एक मास पर कलोरा कुरान तो समुद्रे निक्षेप कर दिए कुरान समुद्रे निक्षेप कर दिए মাদ্রাসার হুজুরদেরকে হত্যা করেছি পাশির কাশে জ্বলিয়েছি ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না তারা মনে মনে এইটা ভেবে একটি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ ছোট্ট একটি বাচ্চা মাত্র পাঁচ বছরের শিশু তাকে বলেছে ইনটা মুসলিম তুমি কি মুসলমান আহা না মুসলিম তুমি কি কোরআন করতে জানো কি এই পাঁচ বছরের শিশু বিসমিল্লার পা থেকে নিয়ে সিন পর্যন্ত এক ডানিদিপুরে তিরিশ করা আমার ভাইরা তাড়াতাড়ি চেষ্টা করেছে ইসলাম ধর্মকে নির্বাপিত করতে তার পার্টিকে নির্বাপিত করতে পারে নাই আমার ভাইরা বাংলাদেশের ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন কি হবে বাংলাদেশে আমি একটা কথায় হাতার পয়াবাসীর পক্ষ থেকে সরকার বাহাদুরিত বলব যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়ার ফায় তারা চলে তাহলে ষোলো কোটি মুসলমান দরে বসে থাকবে না রাক্ষ নামতে বাধ্য হয়ে যাবে কাজারক্ত দিব তারপরে ইসলামকে দুনিয়ার থেকে আমরা নিবেতে দিব না আজকে ইনশাল্লাহ সারা বাংলাদেশ দেখে বিক্ষোভ হবে ওলামায় হকানির পক্ষ থেকে এই ইসলামকে ফৃথিবীর মুখে সমুন্নত রাখার জন্য যে কোনো আন্দোলন আসে পরে আপনাদের বিভিন্ন মাদ্রাসে এবং মসজিদ থেকে মুসলিমজন আসবে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটাকে আমরা ঠিকই যে কিছুর বিলময় হোক না কেন বাজু তেরা তাহিদ কিলাম তেরা দেশ হয়তো এক হাত তলোয়ার হ্যা এক হাতে এক নারায় তাকবি সবে সবে তাদের গতি থর থর করে কাঁপতে ইনশাল্লাহ আল্লাহ রবাল আমি যে কথাগুলো বলেছি ইসলাম ধর্মের মর্যাদাকে বুঝে ইসলাম ধর্মের সঙ্গে আমরণ আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক আমি যারা শূন্যত পড়ে না সেরা শূন্যত না